খুদর পরে রসুন তুমি তোমার তরেই দুনিয়া সূর্য চাঁদ আলকাশ হবে তুই কথা শুনিয়া খুদর পরে রসুন তোমি তোমার তরেই দু সূর্য চাঁদ আলকাশ হোমে তোমি কথা শুনিয়া দেখো ইরা হাই হাম সুরা ইরা হাই নানাবো হামসুরা ইরা হাইব হামস জন্ম ভূমি মে জন্মে भूमिर इस्ला जुन छूमि मक्का छड़िया गया मदीन पानी हिजरोड़िया गया मदीनार पानी হিজরাতে পূর্ব চৌদ্দ অল্লা বেদন পাকর পরে হল বেদন পাকর পরে হব আমরা mad rasulullah la ilaha illa allah muhammadun rasulullah muhammadun rasul khudar kore asu tumi tomar tori duniya shudjo chade akasho me tumar kotha shonjay bolbo poroshpat শিকর হার ঘরবায়ি পূর্ব পুরুষের ধর্ম ছড়ে ইজ্জার শিকর হে হার ঘরোড়ি তোমার পুরুষে ख सहज दूर्खो पीछा चौके छुभ सुनिया मूर्ख सहज दूर्घो पीछा चौके छुभ आ ল হারি লালাম রস ল হারি লাল দুর্ খুদর পৌরে রসুন তুমি তুমি মর তোরেই দু আকাশ হ তুই বার কথা শূন্য খুদর পরে রসুন তুমি তুমি মর তোরেই সুযোগচার অর্শোর তোমার কথা শুনিয়াম দেখো রে রে তোমার দুরদ পয়ের খো গোরে তোমার দুরদ পয়া বোড়া ই হারিল্লা নি বাবো আমরা দুর্ হারিলি বাবো আমরা বানীব আটটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর স্লাবে সঙ্গীতের নতুন এল আবু আনসারের কথা অসুর এবং কণ্ঠে শীঘ্রই আসছে বিপিএস ব্যাখ্যা সব বি